السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصني عليه الخير كله ونعرض بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يحدي الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي بلغ رساله وأدى الأمانة ونسح الأمة وكشف بإذن ربه الغمة وترك على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشرى لمور مهتساتها وكل مهتسة بدعة وكل بدعة دلالة يقول الله سبحانه وتعالى ولا تكونك الذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البجينات وأولئك لهم عذاب عظيم يقول رسول الهدى صلى الله عليه وسلم الحسن والحسين দীর্ঘদিন আপনাদের সাথে আলোচনা থেকে দূরে থাকার পর আবার আজকের এই আলোচনার তৌফিক আল্লাহ সুবাহ তারা দিয়েছেন এখানে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ হাবুল আলমিনের কাছে আমরা যায় আর যদি কোন কারণে আল্লাহ হাবুল আলামিন আমাদের অবস্থাকে বিপর্যস্ত করেন তখন আমাদের উপর আল্লাহ হাবুল আলমিনের পক্ষ থেকে সবর এখতিয়ার করা দুর্যোধারণ করা যায় তো জন্য সব অবস্থায় আল্লাহ বান্দা হয়তো আল্লাহ হাবুল আলমীর আদায় করবে অথবা আল্লাহ হাবুল আলমিনের সবর ইতিয়ার করবে এটি হচ্ছে মূলত আল্লাহবুল আলমিন বান্দাদের কাজ তাই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টি একটু বিতর্কিত বিষয় স্পর্শকাতর বিষয় এবং এ নিয়ে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যথেষ্ট আলোচনা সমালোচনা মেম্বারগুলোতে অনেক দীর্ঘ আলোচনা আমরা শুনতে পাই যেটি সত্যি কথা হচ্ছে এই বিষয় সম্পর্কে সব সঠিক ধারণার অভাবেই মূলত আহ এ ধরনের আলোচনা আমরা আমাদের সমাজে বা আমাদের মসজিদগুলোতে আমরা শুনতে পাচ্ছি তো এ বিষয়ে যাতে করে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে প্রচ্ছন্নতা না থাকে ধারণার ঘাটতি না থাকে এই জন্য আমরা বিষয়টাকে আরেকটু খোলাশা করার জন্য হয়তো আমার যে বিশ্বাস যে বিষয় সম্পর্কে আপনাদের ভালো জানা রয়েছে বাদ দিয়েছি যাতে করে এই বিষয় সম্পর্কে আমরা একটু স্বচ্ছ ধারণা নিতে পারি এবং এই বিষয়ে যদি আমাদের কোন অস্পষ্টতা থাকে সেটা যাতে দূর হয় কারণ একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত কোন এবাদতে কোন বিশ্বাসে কোনো আমলে কোন বক্তব্যে ততক্ষণ পর্যন্ত সে শক্তিশালী হতে পারবে না দৃঢ়পত্তি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে এই বিষয়ে জ্ঞানে পরিপূর্ণ না হবে জ্ঞানে পরিপূর্ণ না হবে এজন্য জন্য প্রত্যেকটি অবস্থায় তার অবস্থা হতে হবে এমন ইন্ডি এলা তিন রব্বি আপনি বলুন যে আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত যাতে করে আমি স্পষ্ট প্রমাণ আমার থাকতে পারে যে আমি আসলে যা বলছি সঠিক বলছি আমি যা করছি তা সঠিক করছি আমি যা মানে আমল করতেছি সেটা সঠিক আমল যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এই মানে উত্তীর্ণ না হবে মানে তার আইনের দিক থেকে ততক্ষণ পর্যন্ত তার আমল আহ মজবুত হবে না শক্তিশালী হবে না এবং তার কাজের মধ্যে সংশয় থেকে যাবে তার কাজের মধ্যে দুর্বলতা থেকে যাবে এবং ধারণা বিশ্বাস ইত্যাদির মধ্যে কনফিউশন থেকে যাবে এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা নিয়ে আসবো প্রথমে আমি আশিরা প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব মূলত আশিরার সাথে কারবার সামান্যতম কোন সম্পর্ক নেই কাকতালীয় ভাবে আশিরার এই ঘটনাটুকু সাথে মিশে গিয়েছে ঐতিহাসিকভাবে ঐতিহাসিক ভাবে এই কার ঘটনাটি ঐতিহাসিক বিষয় এবং ঐতিহাসিক সত্য বিষয়ে কোন সন্দেহ নেই কারবালার কারবার আশুরার সম্পর্ক এতটুকু যে দশই মহরম এই ঘটনা ঘটেছে এতটুকু এছাড়া নেই কিন্তু আগের ইতিহাস এবং এটি হচ্ছে মূলত ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ ইতিহাস এটা কোন শোক মাতম তাজিয়া মর্ষিয়া করার দিবস নয় এটা শোকের দিবস নয় আশুরা মূলত হচ্ছে সুক্রিয়া দিবস আসলে মূলত হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনের পক্ষ থেকে শির্কের উপর তৌহিদের বিজয়ী দিবস হচ্ছে যারা ইতিপূর্বে যাদেরকে অত্যাচার করা হচ্ছিল কি ধরনের অত্যাচার করতেছেদ আলী ইমরান তারা বলছে ইয়াসুমুন আজাদ অত্যন্ত নিকৃষ্টতম শাস্তি দিয়ে তাদেরকে রাউন একেবারই মানবেত অবস্থাবেগে রাখতে ছিল। স্থহ ইউনানা আগম আগম ও ব ্যাুনা আবনা আগুম তাদের সন্তাদের ববেন আবনাহম। স্থা ইউনা নি আগম। তাদের সন্তামদেরকে ছে সন্তানদের জবেতরা হত করা হত আর নাইদেরকে মেয়ে সন্তামদের কি কহত জীবত জীবিত রাখা হতো। তাদেরকে অবস্থা রাখা হয়েছিল আলে সুনা ওটা বলছেন ও অস্ ল কমল দদিন স্তু স্থতা আুনা ফিল ওই সম্প্রদায় যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকে আমরা এরপরে পৃথিবীর কর্তৃত্ব দিয়েছি পৃথিবীর তাদেরকে কর্তৃত্ব আমি দিয়েছি আল্লাহ সুহান তারা বলেছেন আর এই কর্তৃত্বের বিষয়ে একটিমাত্র কারণে হয়েছে সেটি হচ্ছে যখন মানে ইসরাহিম তৌহিদকে কি করেছে তাহকি করতে পেরেছে তৌহিদকে বাস্তবায়ন করতে পেরেছে এই কারণে আল্লাহাবুল আলমের পক্ষ থেকে এই সাহায্যটুকু তাদের জন্য এসেছিল এই সাহায্যটুকু আসার অন্য কোনো কারণ ছিল না এই কারণে যেমন ইসলাই তারা এজন্য জন্য তাদের এই সাহায্য আল্লাহ শুভানবতা দিয়েছেন না মনে হয় যখনই করেছে বাস্তবায়ন করতে পেরেছে অত্যাচার থেকে তাদেরকে আল্লাহ গ্রামীণ রক্ষা দিয়ে তাদেরকে পরিত্রাণ করে মুক্তি দিয়ে তাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ শুভানব তারা মুসা আলী মাধ্যমে এই বিজয় দিয়েছেন এই বিজয় সম্পর্কে উল্লাহামের কাছে তথ্য ছিল না আর তথ্য কিভাবে থাকবে যেহেতু রসুল্লাহ সাল্লা ইসলামের ঘটনা আরো প্রায় চার বছর সাড়ে চার বছর আগের খবর থাকার কথা নয় যার কারণে রসুল্লাহাম এই সম্পর্কে জানতেন না যখন রসুল্লাহ সাল্লা উল্লিস্লাম মক্কাতে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন জাহিনী সমাজ আইসার দিলা থেকে শৈবহারি ও মোস্তি দাবাদের মধ্যে এসেছে জাহিনী সমাজ এই দিনের আশুরা দিনে ইসলাম পালন কিন্তু সমাত সমাজ কেন সিয়াম পালন করতে তারা জানতো না কি কারণে তাদের এই সিয়াম পালন করতে তাদের জানা ছিল না কিন্তু তারা এই দিনকে মর্যাদাপূর্ণ মনে এবং সিয়াম পালন করত সিয়াম তখন ফরাজ হয়নি রাসুল আল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহাবাহি দিলেন এই সিয়াম পালন করার জন্য এবং মক্কাই রসুল্লাহ সাল্লাম যতদিন পর্যন্ত এই দিনের আসল এই দিবসের সিয়াম পালন করতেন রসুল নিজেও কিন্তু রসুল্লাহ সাল্লা ইসলাম জানতেন না যে আসলে কি জন্য মানে এই সিয়াম পালন করছেন রাসুল্লাহম এটা জানতেন না এই দিনে সিয়াম রসুল পালন করেছেন যখন আল্লাহ করলেন তখন এই বাধ্যয়ারে চলে আসে মধুর রসুলাম যখন আসলেন এসে দেখলেন যে ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে তখন রাসুল্লাহামকে জিজ্ঞেস করলেন যে এটা কি কি এমন দিবস যে কারণে তোমরা সিয়াম পালন করো ইহুদিরা বললো এটা ভালো দিবস এই দিন উসা আলী ইসলামকে আল্লাহবুল আলমিন শ্রাউন এবং তার সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছে আর শ্রাউনকে এবং তার সম্প্রদায়কে লমিত সাগর আল্লাহরাবুল আলমিন পানিতে ডুবি মেরেছে আর এই কারণেই মুসা আলী ইসালাম আহু শুক্রানুক্রানি ইসালাতাম আল্লাহ রাবুল আলমিন শুক্রিয়া আদায় করার জন্য এই দিনের সিয়াম পালন করেছে এই জন্য সিয়াম পালন করে থাকি এদিনে যখন এই কথা শুনতে পেলেন যে এই ঘটনা সালাতাম যদি সিয়াম আর তারা শিয়াম পালন করছে তাহলে তো মূষার ব্যাপারে যেহেতু আল্লাহ সাহায্য করেছে এই সুক্রিয়ার ব্যাপারে সবচেয়ে কাছাকাছি হচ্ছে আমরা মুসার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে আমরা যেহেতু মুসার সবকিছুর উপর আমরা বিশ্বাস করি কিন্তু মনে ইসলাম তো মুসার সবকিছুর উপর কি করে না বিশ্বাস পোষণ করে না কিছু মানে কিছু মানে না সুতরাং রাসুল্লাহ ইসলাম বলছে নির্দেশ দিলেন সিয়াম পালন করতে নির্দেশ দিলেন এই দিনে রাসুল্লাহলাম সিয়াম পালন করলেন সেখান থেকে মূলত এই দিনের সিয়াম শুরু হল এই দিনের সিয়ামটি মূলত শুরু হয়েছে আল্লাহ আবুল আলমিনের ঐতিহাসিক একটা সুক্রিয়া দিবস এখানে আমরা নিয়ে এসেছি এর মধ্যে সকল প্রকার মাতম মানে যা কি বলবো মানে যে সমস্ত কর্মকাণ্ড আজকে চলছে যেগুলো হচ্ছে সেগুলো মূলত আমরা তারপরে ঘটনাকে কেন্দ্র করে নিয়ে এসেছি যেটি মূলত সামান্য রাসুল উল্লাহ সাল্লাম এই দিন সিয়াম পালনও করেছেন সাহাবিদদের দিয়েছেন সিয়াম পালন গুরুত্ব দিয়েছেন শেখুল ইসলামিয়া রহমতুল্লাহ এই দিনে সিয়ামের চারটি পর্যায়ে উল্লেখ করেছেন প্রথম পর্যায়টি হচ্ছে এবং এই তিন দিন সিয়াম পালন করা ইসলাম মোহামিয়া কত বেলাই এক্ষে মানুষ দ্বারা যাক মানে সিয়ামের ক্ষেত্রে আসুর সিয়ামের ক্ষেত্রে একটা পরিপূর্ণ মানে সিয়াম হিসেবে উল্লেখ করেছেন এটা হচ্ছে সম্পূর্ণ যেহেতু এই তিন দিন যদি এই তিন দিনে সিয়াম পালন করলো যদি কোনো ব্যক্তি কোন কারণে যেমন মাসের কোন হিসাব আমাদের দেশে নেই এখানে মাসের কোন হিসাব এখানে মহরম মাসের এক তারিখ কবে গিয়েছে কেউ বলতে পারবে আমার জিজ্ঞেস করে আমি বলতে পারবো না আপনারা পারবেন তো করি যাই হোক তো যাদের হিসাবে সমস্যা যদি নয় দশ এগারো ছিলাম পালন করে অবশ্যই মিস হবে এতে কোন সন্দেহ মানে একটা তারিখ অবশ্যই কি দশ তারিখের মধ্যে থাকবে এই জন্য এটাকে আকমাল উদ্দাহাজাদ বলেছেন কেউ কেউ বলেছেন না আকমালুদ্দাহাজ এই জন্য বলেছেন যে রাসুল উল্লাহ সাল্লাম থেকে আব্বাসিত একটি হাদিসের মধ্যে এবং এক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো ব্যতিক্রম করো কারণ ইহুদিরা শুধু একদিন কি করতো শ্রিয়াম পালন করতো শুধু ইহুদিদের বিরুদ্ধাচরণ করো ওয়াহুফি হিরিয়াহুদ এবং এই ক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো শিলাম পালন করবে আগে অথবা পরে কি করবে সিয়াম পালন করবে এই হাদিসটি আব্বাস জাতন্ত্রটি বর্ণিত হয়েছে বটে কিন্তু মারফুর শাহদে দুর্বল মারফুরে ওয়াইফটাকে অধিকাংশ ওলামাই কাম দুর্বল বলেছেন ফলে শেখুল ইসলাম দলিল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে তবে সোনাদের দেখতে গেলে দুর্বলতা আছে কিন্তু শেখুল ইসলাম ইমতামিয়া রহমতুল্লাহ যেহেতু আদিষ্ট দলিল উল্লেখ করেছেন আমরা বহুত ঘাটাঘাটি করার পরে দেখেছি একটা মকুফ হাসান সনাদের আদিস্টা সাব্যস্ত इम्बास महकूफ हासान सामदे सब्यस्त अब्बासन एक दिक्थ प्रथम अवस्था प्रथम पर्यासुर द्वित पर्याये नयिखे सियम पालन दस तारीखे सियाम पालन सुल्लाह सल्लम আহ হাদিসের মধ্যে এসেছে এটাও আইসাহিত্যান্ত থাকি জীবিত থাকি তাহলে আমি নবম তারিখে সিয়াম পালন করবো ইহাদ থেকে বোঝা যাচ্ছে রাসুল্লাহাম আগ্রহ প্রকাশ করেছেন নবম তারিখে সিয়াম পালন করার জন্য নবম তারিখে সিয়াম পালন করার জন্য কিন্তু রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে সহী সালাম তারা সাব্যস্ত হয়নি যে রাসুল্লাহ সাল্লা ইসলাম নয় সিয়াম পালন করেছেন এবং পরবর্তী বছর জীবিত থেকে এটাও প্রমাণিত হয়নি তাহলে বুঝা গিয়েছে যে রসুন এটা আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু নয় তারিখে সিয়াম পালন করেননি কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এটা উত্তম যেহেতু রসুন উল্লাহ আসলাম আগ্রহ করেছেন বলেছেন যে আগামী বছর আমি জীবিত থাকলে সিয়াম পালন করব। তৃতীয় পর্যায়ে হচ্ছে 10 এবং এগারো তারিখে শিয়াম পালন করা যেটা আপনি আব্বাস প্রমাণিত যে হাদিসের কথা উল্লেখ করেছি সেই হাদিসের মাধ্যমে ধরে দিয়েছে এবং হাদিসটি দিক থেকে বল চতুর্থ পর্যায়ে হচ্ছে শুধু তারিখে সিয়াম পালন করা शुद्ध दस तिखे सियाम पालन कर विषय शेखुलाधिक वर्णारे उल्लेख करके अच्छा करते शेखुल दस तिखे सियाम को अपंद करण रसुल्लामी दिवस के সিয়ামের জন্য তাকসিস করাকে মানে সিয়ামের জন্য বিশেষত করাকে রসুল উল্লাহাম পছন্দ করতেন না হাদিজের মধ্যে এসেছে ফলে এই কারণে শিখুল ইসলাম এটাকে অপসন্দ করেছেন তবে যেহেতু রসুল্লাহ উলিয়াস্লাম থেকে হাজিজ যারা সাব্যস্ত হয়েছে রসুলাম এই পালন করেছেন সুতরাং এটাকে মাকরু বলার কোন সুযোগ যদি আব্দুল্লাহাম এটা বলে থাকে আমরা তিনটি কারণে বলেছি যে এই বক্তব্য দুর্বল গ্রহণযোগ্য তার মধ্যে প্রথম কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লা নিজেই একদিন ইসলাম পালন আসর দিবসে এবং সাহাবুদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলেছেন যেহেতু রসুল্লাহাম পালন করেছেন এবং করতে বলেছেন সুতরাং এটা কোনো অবস্থাতে হওয়ার কোন কারণ নেই কাজ রসুল্লাহ সাল্লাম করবেন এটা কোনোদিন হতে পারে না এটা কোনোদিন হতে পারে না এটার প্রথম বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাম যে হাদিসের মধ্যে ইহুদীদের এই আসর সিয়াম পালনের ক্ষেত্রে ইয়াহুদীদের করতে বলেছেন অথবা ইহুদীদের ব্যতিক্রম করতে বলেছেন এই সমাজে দুর্বল আর যেহেতু শ্রম সমর্থন করেছেন সিয়ামকে নিজে আমলের মাধ্যমে তাহলে বোঝা গিয়েছে যে এই মানে এই আদিসটা দুর্বল হওয়ার কারণে মানে এই দিনের এক রোজা কোনো আপত্তি নেই কোনো ধরনের অসুবিধা নেই ধরনের অসুবিধা নেই তৃতীয় নম্বর যে কারণটি এই দিনে সিয়াম মূলত সাব্যস্ত হয়েছে এই দিনে শুক্লা দায় করার জন্য শুধু কেবল এই দিনে শুক্লা ব্যয় করার জন্য আর মুসা তো শুনির সময় সাব্যস্ত হয়েছে তিনি এই দিনেই তৃতীয় সিয়াম পালন এবং রসুল থেকে সহি সাব্যস্ত হয়েছে তিনি এই দিনে শিয়াম পালন করেছেন তাই এই দিনের শুক্রিয়া দেখার জন্য যেহেতু করতে কোন অসুবিধা নেই যে তাকসিস করাটা মানে সিয়ামের জন্য কোন একটা দিনকে নির্দিষ্ট করাটা যেই কারণে অসুবিধা ছিল বা যে কারণে আসল উল্লাসী আসলাম পছন্দ সেই কারণে এখানে নেই যেহেতু এই দিনটাকে তাকসিস করা হয়েছে সুক্রিয়ার জন্য হয়েছে সুক্রিয়ার জন্য বুঝতে পেরেছেন কিনা এই বিষয়টি এই তিনটি কারণে আমরা বলেছি যে সুল্লাহ সাল্লা সাল্লাম থেকে সাব্যস্ত হওয়ার কারণে শুধু যদি কেউ একদিনের শিলাম পালন করে তিনি সুন্দরের অনুসরণ করলেন এতে মাকৃ হওয়ার কোন কারণ নেই কোন ধরনের অসুবিধা নেই মানে মূল কথা এবং আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আসলে এই দিবসে যতটুকু ঐতিহাসিক ঘটনা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে পরিপূর্ণরূপে যতটুকু সাব্যস্ত হয়েছে সেটা হল মুসা আলীতামের ঘটনা যেটা হল আল্লাহুল মুসা আলি সাহাত পরিত্রাণ দিয়েছে ফেরাম এবং তার সম্প্রদায় থেকে আর এর থেকে এই কারণে মূলত মুসা আলী হিসারতাম আল্লাহ হাবুল্লাহ আলহামিনী শুক্রিয় আদায় করার জন্য এই দিনে শিয়াম পালন করেছেন এই দিনের আর কোন ঘটনা ঐতিহাসিক ভাবে শুধুমাত্র উল্লেখ করেছেন সেখানে উল্লেখ করা হয়েছে যে এই দিনে নু আলি ইসালাতাম যে জাহাজ নির্মাণ করেছেন আল্লাহ আব্দুল্লাহ নির্দেশে তুফান থেকে মানুষদেরকে প্লাবন থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশে যে জাহাজ নির্মাণ করেছিলেন এই জাহাজ এই দিনে কি করেছে এসে থেমেছে মানে পৃথিবী থেকে এই পাহাড়টা কি হয়েছে এসে থেমেছে কারণ এই যে প্লাবন ছিল বিশাল প্লাবন ছিল এটা কোন ছোটখাটো প্লাবন না মানে এটা আমরা তো এখন যে শিরোর দেখেছি এই শিররের মতো সাধারণ প্লাবন না অথবা সুনামে দেখেছি এই সাধারণ কিছুই না তো বিশাল যদি এখন আজ থেকে ছয় হাজার সাত হাজার বছর আগের খবর তো এখন যদি আপনি মদিরা থেকে উত্তর পশ্চিম দিকে আর উড় দিকে যান তখন দেখতে পাবেন বিশাল বিশাল পাহাড় পাথরের পাহাড় এই পাথরকে কিভাবে যে এই পানি মানে বড় ধরনের স্রোতে কিভাবে যে এই পাথরগুলোকে একেবারে দীর্ঘ বিধিনি করে দিয়েছে দেখলে আপনি বুঝতে পারবেন আমরা এগুলো দেখেছি এগুলো আমরা প্রত্যক্ষ করেছি যে পাহাড়গুলোকে কিভাবে দিন বিঘিন্ন করে দিয়েছে যে কত ভয়ঙ্কর ধরনের মানে সেই প্লাবন ছিল এগুলো সব পাথরের পাহাড় সাধারণ কোন পাহাড় নয় মাটির পাহাড় নয় সবগুলোকে এইভাবে দিন্দ বিঘিন্ন করে দিয়েছে তো এই জন্য সেটা ছিল ভয়ঙ্কর মানে তুফান এই তুফান থেকে যে প্লাবন থেকে আল্লাহবুল আলমিনিস্লাম এবং তার অনুশাহীদেরকে কি করে দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন তো হাইজার রহমতুল্লা ফতর বাড়ির মধ্যে এটা উল্লেখ করেছেন উল্লেখ করে তিনি কিন্তু ফতুল মারির মধ্যে যে সত্য করেছেন এই সত্য অনুযায়ী এই রাবারটাকে হাসান বলেছেন মানে উত্তম হয় কিন্তু মাহাদিস উল্লেখ করেছেন এবং এ রারটাকে শহীদ বলেছেন যদিও শহীদ বলা হয়ে থাকে সোনাদের দিক থেকে মূলত দুর্বলতা থেকে মুক্ত নয় আমরা এর তাকিকে দেখেছি যে এর মধ্যে দুর্বলতা আছে যাই এছাড়া মানে এই দুটি বন্যা ছাড়া এই দিনে আল্লাহবুল আলম পৃথিবীর সৃষ্টি করেছেন এবং এই দিনে কেমন হবে আদম আলি ইসালমকে সৃষ্টি করেছেন আদাম আলাইসলামকে জানাতে দিয়েছেন আদম আলিমা কবুল হয়েছে আদমআসাল মৃত্যু হয়েছে তারপরে ইনস্লা মানে মাছের প্যাট থেকে মুক্তি পেয়েছে ইত্যাদি এই যে দিনগুলো একটা মানে বর্ণনা মসজিদ শোনা যায় জুমার এই এগুলো ডাহা মিথ্যা কথা ছাড়া কিছুই না একটু আদি হয়নি আজকে এই দিনে আমাকে পাঁচটা টেলিফোন করেছে এইগুলো সম্পর্কে মানে লোকের মনে করতেছে যে বড় বৈশিষ্ট্য না এই বৈশিষ্ট্য মূলত মানে আপনি যখন ইহুদিন জিজ্ঞেস করেছেন তখন জানতে পেরেছেন যে এই ঘটনা হচ্ছে কি এটি এর আগে কিন্তু রসমুল্লাহ সাল্লাহ ইসলাম জানতেই না যে ঘটনা ঘটেছে আর এরপরে রসমুল্লাহাম জানেনি না যে এই ধরনের ঘটনা ঘটেছে যেহেতু রসুল আনতে অবশ্যই বলতেন যেহেতু বড় ধরনের ঘটনা ঘটত অবশ্যই রসুল্লাহ আমাদেরকে বলতেন না বলে কোনো অবস্থাতেই রসুল্লাহ রেখে দিতেন না এটা গোপন করার বিষয় ছিল না যেহেতু কোন ধরনের ঘটনা আসলে সাব্যস্ত হয়নি এই জন্যই মূলত বলেননি এইসব ঘটনা মূলত ডাহা মিথ্যা এইগুলো বলা হয়ে থাকে আমাদেরকে বিশেষ করে এগুলো নিয়ে মসজিদগুলো আলোচনা করে একটা আবেগ তৈরি করা ছাড়া আর অতিরিক্ত আমরা কিছু দেখি না মূলত এই দিনের আবেগ তৈরি মানে অতিরিক্ত কি কাজ রয়েছে এখন আমরা সেই আলোচনার মধ্যে মানে আমরা মনে করলাম যে এই দিনে এই সমস্ত কি কাজ রয়েছে না কোনো কাজ এই দিনের কোনো আমল হয়নি মানে আসলে এই দিবসের কোনো আমল শুধু ছাড়া এই দিনের অতিরিক্ত কোন নফল এবার সাব্যস্ত হয়নি এই দিনের কোনো সাব্যস হয়নি শুধু এই দিনের ফজুরত সাব্যস্ত হয়েছে যখন প্রশ্ন করা হলাম এই আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি এই আশা করছি যে আল্লাহ রব আলমিন বিগত বছরের সমস্ত গুনাকে কি করবে মাফ করে এক বছরের সমস্ত গুনা কি করে হবে মাফ দেওয়া হবে এটা রাসুল উল্লা বলেছেন আল্লাত ছাড়া এই দিনের আমি ইসলাম করেছেন অথবা সাহাবিরা করেছে ইত্যাদি কিছুই সাব্যস্ত হয়নি এই দিনের আমলের মধ্যে শুধু সিয়াম সবস্থ হয়েছে এবং সিয়ামের ফজিলত সারা সাব্যস্ত হয়েছে এই জন্য আমরা বলবো যে এই দিন আমরা সিয়াম পালন এবং এর অতিরিক্ত কোন আমল যেহেতু সাব্যস্ত হয়নি এই দিনের আনুষ্ঠানিকতা এই দিন পালন করা এবং এই দিন সম্পর্কে একটা হাদিস বলা হয়ে যায় কিন্তু আমরা দেখিসটা দুর্বল কেউ কেউ বলেছেন যা যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলছেন মানে আসলে পরবর্তী সময়ে কেউ তৈরি করেছে যেমন শেখ ইসলাম রহমতুল্লাহ যদি বলেন যে মানে এই হাদিস সম্পর্কে আমি জানি না তাহলে এই বক্তব্য আল্লাহ উল্লেখ করেছেন দুর্বল বা এটা সনাদের মধ্যে সমস্যা আছে কিন্তু এটা না পারে যখন বলছেন লাইসুফার আদিস এর অর্থ হচ্ছে এটা আসুর হাদিস হিসেবে পরে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তি তার পরিবার পরিজনের উপর আসলে খাবার করবে ইত্যাদি ভালো কিছু করবে আল্লাহ তার মধ্যে করে দেবেন এইটাটা হাদিস বর্ণনা করে দিয়ে এটা আমার মনে হয় একটু সুবিধা হয়েছে মানে আলমলা যেটা ভালো সুবিধা তাই বাবা হাতের একটা হিড়িক যায় মানে বুঝলেন না আমাদের দুর্ভাগ্য যে আমরা আলো হতে পারি না এই জন্য আর দাঁড়াতে পাচ্ছি। না দাওয়াতো কিন্তু একবার আলমের দিনের সুবিধা হয়েছে এই ধরনের অনেক লাভ দাওয়াতের সুবিধা মূলত এই হাদিস দাওয়াতের সুবিধার জন্য আবেগ তৈরি করার জন্য করা হয়েছে মূলত আসলে এই দিবস আমি যেটি বলছি সেটা হচ্ছে এটা মূলত সুক্রিয়া দিবস এই দিবসে আর কোন ধরনের বিষয় নেই এই দিবসকে করে কেন্দ্র করে মানে অতিরিক্ত মারাবাড়ি করার কোনো সুযোগ নেই একেবারে এই বন্ধ দিয়ে সমস্ত কর্মবিরতি দিয়ে এই দিনের পবিত্রতা বর্ণনা করার জন্য মানে অতিরিক্ত কোনো আয়োজন করার কোন প্রয়োজন নেই আর এখানে অতিরিক্ত কোনো আয়োজনের বিষয় নয় কারণ আসল্লাহ সাল ইসলাম যদি অতিরিক্ত আয়োজনের বিষয় হতো তাহলে অবশ্যই আমাদেরকে বলতেন শুধুমাত্র সিয়াম বরণ করেছেন যেহেতু নৌ শাহ আলী ইসাহত সিয়াম সেটা অনুশীলন করা হয়েছে আর আমরাও তার অনুশীলন করবো ইনশাআল্লাহ তালা আল্লাহবুল্লাহমিন আমাদেরকে যদি দিয়ে থাকে আমরা এই দিনে সিয়াম আল্লাহ দান আমি এরপরে আমি যে বিষয়টি আলোচনা দিলে যাবো সেটা হচ্ছে এই দিনে আরেকটি মানে ঘটনা ঘটে গেছে যেটি ইসলামের ইতিহাসে অত্যন্ত নির্মান্তিক ভয়াবহ জঘন্য এমনকি দুঃখজনক ও অন্ধকারাচ্ছন্ন একটা ইতিহাস সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরিত্র আবু আবদুল্লাহ আলী নবী তালেম রবি আল্লাহকে মানে যে ঘটনা ঘটেছে সেটাও মূলত একষট্টি দশ মহরম এই ঘটনা ঘটেছে এই দিন এই ঘটনার সাথে আসলে কোন সম্পর্ক না থাকলেও এই আলোচনাটা এই জন্য নিয়ে এসেছি এই দিনকে কেন্দ্র করেই সমস্ত বেলা ওই কারবার সমস্ত বেলাতে এই দিনে কিভাবে স্থান নিয়েছে এবং অনেকে এই ধারণা করে থাকেন যে মনে হয় যে এই দিনের পবিত্রতা এই দিনের মর্যাদা এই দিনের ফজিলত এবং এই দিনের সিয়ামের ফজিলত সবকিছু সাব্যস্ত হয়েছে কিসের জন্য ওই কারবার জন্য এইটা করার কোন সুযোগ আছে কিনা কোন সুযোগ নেই এই জন্য এইটা করার কোন সুযোগ নেই যেহেতু কারবার অনেক আগেই এটা কি হয়ে গেছে এই দিনের সিয়ামের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে কারবার ঘটনা থেকে কোন স্বাভাবিক কোনো তাব এই দিনে সিয়াম পালন করেছে এটা আদিজ দ্বারা সাব্যস্ত হয়নি তথ্য কি সঠিক সন্ধান কি মানে সঠিক কথা কি বক্তব্য কি সেটা আমাদেরকে কি করতে হবে জানতে আমি একবার বাড়িতে তখন এটা আমার ব্যক্তিগত কথা বলছি আহ দেখলাম সেখানে দোকানে বসলাম তখন এক মুরব্বী আসলেন সাদা হয়ে গেছে পর্যন্ত ইসলামের ইতিহাস পড়ানোর পরে তো আমি তাকে মানে তখন আমি একটা ই যে সুযোগ করানো তাহলে তো ইসলামী ইতিহাসের প্রফেসর তার কাছে কিছু ফায়দা আমি হয়তো নিতে পারি নাহলে কিছু ফায়দা তাকে আমি দিতে পারি কোনটা করে দেখা দেখ আমি এই জন্য তার সাথে শেয়ার করার জন্য আমি বললাম যে আপনি তো দীর্ঘদিন পর্যন্ত ইসলাম ইতিহাসে ইতিহাসের প্রফেসর ছিলেন রিটায়ার করেছেন বছর ইসলামের ইতিহাসের প্রফেসর বিশাল ব্যাপার অবশ্যই ইসলামের ইতিহাসের সম্পর্কে বিশাল জ্ঞান রয়েছে এবং অনেক বড় অভিজ্ঞতা রয়েছে তো আমি তো পাঁচটা বইয়ের কিতাবের নাম বলবো ইসলামের ইতিহাসের বইয়ের নাম বলবো পাঁচ এবং এগুলো সম্পর্কে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করুন আমি পাঁচ বইয়ের নাম বললাম ইসলামী ইতিহাসের এই প্রফেসর একচল্লিশ বছরের ইতিহাসের প্রফেসর বইগুলোর তিনি তো মূলত ইসলামের ইতিহাস পড়ার নাই কারণ ইসলামের ইতিহাস তিনি জানান না কারণ আমি বললাম যে এই চার পাঁচটা বই যে পড়েছি এগুলো মৌলিক বই এগুলো যদি কেউ না পড়ে তাহলে তিনি ইসলামের ইতিহাস পড়ানো উচিত নয় মনে করিয়া তাহলে তো ভুল হয়ে গেছে আমার মনে হচ্ছে একচল্লিশ বছর ইসলামের ইতিহাস যত ফালতু লোক আছে যত শিয়া আছে মানে যেগুলো শিয়াও না শিয়াও হতে পারে নাই ভালো করে শিয়াও কি হতে পারে নাই এই ধরনের যত বই আছে সবগুলো করে নাম বলবে আমি বললাম যে এগুলো তো বই না এগুলো তো মানে রাত্রে বসে লিখে দিয়েছে সব এগুলো ইতিহাস না ইতিহাসটা লিখতে হয় অনেক বড় দলিল লিখেছে বলে স্তার দলিল লিখেছে এ ধরনের দলিত বসে অনেক রচনা করে দিয়েছে বুঝে আসছে এগুলো ময়দান থেকে কোন শরব নেই দলিদের কি নেই শরব কিন্তু ইসলামের ইতিহাস যদি আপনি পড়তে হবে আপনাকে যেতে হবে কাছে ঘটনার ইতিহাসটা যদি আমরা সময় থাকে একটু আলোচনা করতে পারি কিনা আল্লাহ তালা আমাদেরকে টফিক দিন কিনা আহ প্রথম কথা হচ্ছে কালের পরে আলফিত নাতুল উরা সম্পর্কে আলোচনা করেছি প্রথম চেতনা আলোচনা করেছি যারা ছিলেন তারা উপকৃত হয়েছেন হুসেন্লাহ হুসেন হত্যাকাণ্ড এটা হচ্ছে মুভূতের যেই যে সমস্ত আলামত গুলো হয়েছে তার মধ্যে একটা আলামত ছিলাম একদিনের মধ্যে থেকে দুটা বড় গোষ্ঠীর মধ্যে তার মাধ্যমে সমাধান করে দেবেন হোসেন হাসানহ যখন মুহাবিয়া ইবন সুফিয়ান ক্ষমতা ছেড়ে দেন তখন এই ক্ষমতা তার একটা বড় ধরনের বিবাদ হল বিষয়টি মেনে নেওয়ার তিনি কোন ধরনের মানে আপোষ করলেন না তখন হুসেন রাজি আল্লাহ যখন এই বিষয়টি মেনে নিচ্ছিলেন না তখন আমি যদি সম্পন্ন করতে হয় সম্পন্ন করার জন্য যতক্ষণ আমি এই কাজ শেষ না করবো তারপর তোমাকে সেখান থেকে মুক্ত করব তারপর আমি কাজ শুরু করবো আল্লাহ আবাহ আমি বলে মেহরবানি তার মাধ্যমে মুসলিম হবে রক্ত বন্ধ হবে কারণ যে রক্তপ্রবাহ সিফিল এবং জামালের যুদ্ধ থেকে শুরু হয়েছে এভাবে রক্ত প্রবাহ শুরুই হচ্ছে ফলে এই রক্ত বন্ধ করার জন্য হাসান আবী আলী নবীল যে উদ্যোগ নিলেন এই উদ্যোগের জন্য তিনি খুবই কঠিন সিদ্ধান্ত গণিত হলেন শক্তিশালী মনোবল নিয়ে তিনি এই সিদ্ধান্ত গণিত হয়ে তারপর মাসে সুফিয়ান ইন্তকার হয়ে গেল তার যখন ইন্তাকার হয়ে গিয়েছে তখন ইন্তকার আগেই তিনি তার ছেলে ইয়াজির মা আবিয়ার জন্য বাজাতের চতুর্দিকে কি করলেন ঘোষণা দিলেন এবং দেখা গেল যে শুইয়া সমস্ত লোকেরাই তার বাজাতের ব্যাপারে একমত হলো সুইয়ার আশেপাশে যত এলাকা আছে সেগুলো একমত হলো বস্রাতে তার বাজাতের একমত হলো পোহাতে নিয়ে একটু বিতর্ক তৈরি হলো মদিরাতে কিছু সংখ্যক একমত হলো হেজা আছে অনেক জায়গাতেই একমত হলো কিন্তু মক্কা এবং মদির হাতে অনেকেই দিমত পোষণ করলো সে বায় তারা গ্রহণ করল না কিন্তু যখন সবাই একমত হয়ে গেল ঘোষণা দিল বাকি ইয়াজিদ মাহাবিয়া যখন বায়াত গ্রহণ করলেন বায়াত নিলেন তখন তিন জন আব্দুল হামিলাম চুপ ছিলেন তারপরে আব্দুল রহমানের স্বীকৃতি দিলেন না কোথাও নাম বললাম আমি এই হাতে গোনা কয়জন আমাদের দেশে তো থার্টি মেজরিটি নিয়ে সরকার গঠন করে দেশে পরিবর্তন করে দিতে পারে এখানে শুধু কিন্তু তিনজন বা জন। মানে যাদের নামানি উচ্চারণ করেছি ওদের মধ্যে আরেকজনের নামিয়ে যার নাম উচ্চারণ করতে পারেনি ঠিক আছে ঘোষণা দিয়েছেন রহমতুল্লাহ ঘোষণা তারা দিয়েছেন এরপরে বাকিরাগুলো হোসেন নারী তালানো তখন দিনার যায়িত্ব গ্রহণ করতেছিলেন অলিদীপনা সুফিয়ান অরিদীপনা সুফিয়ান তাকে বললেন হাটাম যে তুমি হোসেন বাধ্য করো হোসেনের কাছে যাও নাও বায়াত রাত্রিবেলায় লোক পাঠালেন কাছে আপনি বায়াত করুন সুন্দর কথা বললেন বললেন যে রাতের অন্ধকারে আমি ব্যয়াত্র করবো না আমি যদি ব্যয়াত করতে হয় তাহলে জনগণের সামনে মানুষের উপস্থিতিতে মানুষের উপস্থিতি ব্যয়াত গ্রহণ করবো এই দিন বেঁচে গেলেন এই দিন আর বেয়াত বেড়াতে বিষয়টি ফিরে দিলেন কিন্তু অনেকদিন খুব নরম মানুষ সে ওই দিয়ে বাড়াবাড়ি তার না এর পেছনে গেলে আসেন হাঁকান মহামান বারবার বলতেছে পরিবার সমস্ত যারা আছে সংশ্লিষ্ট সবাই নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করে বেরিয়ে গেলেন তিনি মক্কায় চলে গেলেন তিনি বেড়াতে স্বীকৃতি দিলেন না মক্কায় যাওয়ার পর হোসেন আলিয়া দিত মক্টায় গিয়ে পৌঁছতেন রাজ এই মাস হল শাহদান তারপরে রামাদান রামাদানের পরে শাহে গেলেন শহরে তিনি সেখানে গিয়ে কুফার কিছু সংখ্যক লোকের দেখা হলো তারা হোসেন আব্দি আলিয়া সংবাদ দিল যে আমাদের কোন অলিগা বা নেই নেই चाची विरोदिंग बारे की स्वीकार करके से बुझा लोन नहीं तुम्हारा निस्संदे তারা বলতেছে যে হ্যাঁ আমাদের আপনি গ্রহণ করুন তখন তিনি তোমাদের সাথে আমি লোক দিয়ে দিলাম তখন তিনি মুসলিমদের আকিলকে দিয়ে দিলেন মুসলিমদের আকিলকে কি করলেন দিয়ে দিলেন সাথে দিয়ে দিলেন আলি তালেব মানে ভাই আলী হচ্ছেন সবাই ছোট আলী থেকে দশ বছরের বয়সে বড় হচ্ছেন আকিল তারপর আকিলের দশ বছরের বয়সে বড় হচ্ছেন জাহর জাহরের দশ বছরের বয়সে বড় হচ্ছেন তালেব যার নামে আবু তালেব আবু তালেবের নাম কি আবু তালেবের কি নাম আজকে একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি দেখি আমাদেরকে এটা বুঝতেছি আর কি এরপরে আসুন আহ যে বুঝতে হবে আমাদের কি প্রেরণ করা হলো যে তুমি যাও গিয়ে দেখো যে আসলে কতটুকু কথা সত্য কতটুকু ঠিক বলছে মুসলুম আকিল যখন যাচ্ছেন তখন এটা খবর পৌঁছে দেন এই খবরটুকু যেহেতু পাঠিয়ে দিয়েছে ডাক পাঠিয়েছে যে লোক মানে খবর নিয়ে যায় তাকে পাঠিয়ে হয়েছে তিনি যখন জেনে গিয়েছেন মানে তিনি না করে মোকায় চলে গিয়েছেন তখন তিনি মনে ঠিক আছে তাহলে সে মকটা নিরাপদে থাকুক এ নিয়ে মানে তারা টেনশনের প্রয়োজন না মানে আমার আর টেনশনের প্রয়োজন নেই এটা ইয়সিদিয়ার চিন্তা হচ্ছে যখন জানতে পারলেন তো মুসলিব তিনি কুফাতে পাঠাচ্ছেন মুসলিম আকিলকে তিনি কুফাতে পাঠাচ্ছেন যে মানে লোকদের খোঁজখবর নেওয়ার জন্য এই খবর যখন ইয়সি কাছে বসত তখন আব্দুল্লাহ আব্বাস চিঠি আব্দুল রহমিন আব্বাসমকে চিঠি লিখে বললেন এবং মুসলিম পরিণতি মুখোমুখি সে নিজেই হবে আবদুল রহমান মুসলিম আকিল কে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু মুসলিম আকিল আলীদুল্লাহ নির্দেশে তিনি রা হয়ে চলে গেলেন তিনি কুফাতে আসলেন কুফাতে এসে সর্বপ্রথম যেখানে আব্দুল্লাহ ইন্টেকাল হয়ে যায় তখন নোবা বাসিরকে উঠে নিয়ে যাওয়া হয় সেখানে আর কোনো ওয়ালি নেই পাশে বস্রাতে ওলি হিসেবে দায়িত্ব পালন করতেছিল ওয়াদ জিয়াভি ও আলিউলি জিয়াভি বস্রাতে কি করতেছিল সে দায়িত্ব পালন কথা স্বীকার করতেছে কিন্তু বিষয়টি যখন তার আগমনের কথা বলছিল তখন রহমুল্লাহ তিনি খুব ধ্রুত ছিলেন চালাক লোক ছিলেন তিনি বুঝতে পারলেন যে করা হলো ট্রান্সফার করা হলো জিয়াদ ছিল মানে সবচেয়ে বড় ওবাদ জিয়াতে পরিচয় দিতে হয় পরিচয় দিলে সরাস বুঝাইবে জিয়াদ ইব জিয়াদ হচ্ছে দাসীকে বিয়ে দেওয়া হয়েছে ওবায়দা আর রুমির কাছে ওবায়দার রুমির কাছে এই দাসীকে বিয়ে দেওয়া হয়েছে অথচ দাসীর সাথে সে জানা করেছে কি করেছে দাসির সাথে আবু সুফিয়ান ওই জাহিনী যুগের কথা বলছি জানা করেছে জেনা করার পরে আবু জেনা করায় যাওয়ার সন্তান সেটা হচ্ছে কে সেটা হলো জিয়াদ সেটা হলো জিয়াদ একদিন জিয়াদ যখন বক্তব্য দিল অত্যন্ত মানে ক্ষব্য জিয়াতে যখন শুনলো তখন একজন প্রশ্ন করলো যে এই রুমি এ সন্তান এভাবে আরো বিতে বক্তব্য দিতে পারে এটা কেমন কথা উপস্থিত ছিল সে আরেই আমি তারা প্রশ্ন করলেন যে রুমি এই সন্তান এবারে মানে বক্তব্য দিতে পারে এটা কেমন কথা তখন সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিল আবু সুফিয়ান বলল এটা রুমের সন্তান কার সেটা আমি জানি কার দাবি করেছিলামের সময় একবার নিজের দাবি করেছিলাম বলেছেন আপনার যারা করেছেন ভালো করে বুঝতে পারবেন বলেছে যেহেতু তাকে পাথর দিয়ে তাড়াইতে হবে তা কিভাবে তাড়াবেন থেকে পাথর দিয়ে কথা বলার পরে আর এই দাবি টিকেনি এই দাবি কোটি কি হয় নাই টিকেনি কিন্তু যখন আবু মৃত্যু হয়ে গেছে যে खर मेधा अधिकारी शक्त मानी तीक्षण बुद्धिकारी स्वीकृति जोर स्वीकृति दिए निजे बाई हिसके स्वीकृति दिए जिया जिया अबादुल्ला अबादुल्ला जिया मान प्रखर मेधार अधिकारी अबायदुल्लाहनी जियाद की নিজে আকৃতি মানে গভর্নর গভর্নরের সমস্ত অবস্থা আসবে সেভাবে সাধারণ লোক নিয়ে এসে শহরে অবতরণ করলেন যে ওই হোসেন এসে গেছেন সবাই চতুর্দিক থেকে আল্লাহ রসুল্লাহলামের মানে সন্তান আল্লাহ রাসুল নাতি আপনাকে স্বাগতম আপনার স্বাগতম এমন এই অবস্থা দেখে মুসলিম দেখে বুঝলি রাজনীতি করতেছে আর কি রাজনীতির পদ্মা আছে রাজনীতি করতেছে সে পরিস্থিতিটাকে বোঝার জন্য কি করলো এটা আয়োজন আমার জন্য চেষ্টা করলো এবং এইভাবে মানে এসে দেখলো যে তখন সে বুঝতে পেরেছে যে এখানে কোন ধরনের অবস্থা নিতে হবে কোন অবস্থা এখানে আমাকে কোন অবস্থান এখানে নিতে হবে যেহেতু সবাই তো দেখা যাচ্ছে যে হোসেন আলী গ্রহণ করে ফেলবে তখন ওবাদুল্লাহ জিয়াদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করলো প্রথম সন্ধান লাগালে মুসলিম আকিল কোথায় আছে দেখো মুসলিমের আকিল কোথায় আছে সে যাতে কোন অবস্থা লোকদের মাঝে লোকদের সাথে সাক্ষাৎ করতে না পারে এই যে অবস্থায় মুসলিম আকিল রহমতুল্লাহ তিনি একবার এইজনের বাসায় একবার ওই জন্য বাসায় একবার তিনি বাসার পরিবর্তন করতেছিলেন বিভিন্ন আকিল গিয়ে স্থান এলো হানি এবং অসুস্থ হিসেবে বাসায় সামনে বসে আছে ভাড়া দিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলেন না তিনি এবং মুসলিমের আকিলকে নিয়ে যাওয়া হলো মুসলিমের আকিল ধরে নেওয়া হল এবং শেষ পর্যন্ত নেওয়া হলো এই দুজনকে কিন্তু আমান দিয়ে নিয়ে তাদেরকে হত্যা করেছে এবং মুসলিম আকিল তাকে হত্যা করেছে নির্মম হত্যা করেছে তাকে একেবারে ছাদের উপর হত্যা করে সেখান থেকে তার দেহকে মাটির নিচে ফেলে দেওয়া হয়েছে মাথাকে অন্যদিকে ফেলে দেওয়া হয়েছে এইভাবে তাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে সে যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে মুসলিম আকিল এদিকে এর আগে লোকদের মধ্যে যে কাজ করলেন সে কাজ দ্বারা মুসলিম আকিল দেখতে পেলেন যে প্রায় কুফাবাসী সকলেই হোসেন ইমিনা আলী রাজিয়া হাতে বায়াত গ্রহণ করতে স্বীকৃতি দিচ্ছে বাইশ হাজার লোক ইতিমধ্যে হোসেন ইমিনা আলী রাজিয়া বায়াতের বিষয়টি স্বীকৃতি দিয়েছে মুসলিম আকিলের কাছে যখন ব্যবসায়ী লোকের স্বীকৃতি পেলেন তখন তো তিনি কনফার্ম হলেন সমস্ত লোকেরাই তোমাকে চায় এবং তুমি এখানে আসতে পারো এখানে তোমার আসার কোন অসুবিধা নেই বায়াত নিতে পারবে তুমি লোকেরা চায় এই চিঠি হোসেন আলী রাজি কাছে পৌঁছে গেছে बड़े मान जी वजिले जिया विभिन्न भाव लोग के, के, के। प्रलोभन दी प्रथम हानि एम अरवा प्रथम एरस्ट कर मान सत्यारहत करत्या करे हारिय मोजाजा गोत्रे लोक छोटा सब चीज गुफा सब चीज बड़ शक्तिशाली गोत्र फल गोत्रा सबा दार मान दार इमारते मैं गवर्नर अफिस घर फेले गवर्नर अफिस तक बैठा को तक गवर्नर कैकेल देखे बलो कहेबा देखेंवस्था की से ठीक आना গিয়ে রেখেছে সে জীবিত আরেকটা গ্রুপের সাথে কি করলো লেগে দিল পরে দুই পক্ষের লোকদের মধ্যে অনেক লোক সেখানে হতাহত হলো মারা গেল তারপরে এরা মারা যাওয়ার পর যখন এর শক্তি কমে গেল তখন মুসলিম এমনি আকিল হানি ন দুজনকে হত্যা করেছে এবং দুইজনকে হত্যা করে তারপর দেখেছে সবাইকে ঠান্ডা এরপর সমস্ত লোক কি হয়ে গেছে আত্মগোপন করে গেছে এখন আর কেউ মানে ঠান্ডা করে ফেলেছে কথা কেউ ঘোষণা দিচ্ছে না সবাই গোপনে মানে চুপ হয়ে গেছে এবং এই ঘটনা ঘটেছে জিলের দশ তারিখ ঈদের দিন আর জিলহা এর তারিখ এই হোসেন আবনী আলী রাজি মক্কা থেকে রওনা করে দিয়েছেন মক্কা থেকে কিসের উদ্দেশ্যে তিনি চিঠি পেয়েছেন চিঠি পেয়ে মক্কা থেকে কি কুফার উদ্দেশ্যে তিনি রানা করেছেন করার সময় আলী যখন কুফার উদ্দেশ্যে রানা করলেন তখন আবদুল্লাহ আব্বাস তার সাথে দেখা হলো আবদুল্লাহ আব্বাস সদি তালু তাকে কঠিনভাবে নিষেধ করলেন বারণ করলেন তার বা মাহমুদুল হানাফি এসব দেখা হলো তিনি এসে তাকে বারণ করলেন নিষেধ করলেন যে তুমি কুফার উদ্দেশ্যে যেও না কুফার অবস্থা ভালো না কুফার উদ্দেশ্যে তুমি যেও না তারা তারা মুনাফিক সত্যি কথা তোমাকে তারা আহ্বান করেছে হোসেন ইমরান তার কাছে যে কুফার লোকদের প্রায় দশ হাজারের মতো চিঠি তার কাছে আছে তারা যে মোকায় বাবা করেছে চিঠি লিখেছে হোসেন ইমরান আলী কাছে এই চিঠি সব দেখালেন এগুলো দেখে লোকেরা মনে করলো যে আসলে সত্য কথা এত চিঠি তাহলে তাকে তার সাথে বয়াত নিতে অসুবিধা কোথায় তিনি যেতে অসুবিধা কোথায় তারা তারা আশ্রয় দেবে সবকিছু তারা বলছেন কিন্তু সাহাবিরা যারা উপস্থিত করেছেন যাদের সাথে যেখানে দেখা হয়েছে সবাই তাকে নিষেধ করেছেন আব্দুল্লাহ রাজি আল্লাহ তাকে কঠিনভাবে নিষেধ করেছেন তার সাথে তিন কিলোমিটার তিন মাইল পর্যন্ত আসছেন পথে তাকে নিষেধ করছেন বারণ করছেন আর বারবার বলতেছেন যে তোমাকে শেষ বিদায় দিচ্ছি বারবার তিনি কান্ডাকাটি করছেন আর বলছেন তোমাকে শেষ বিদায় দিচ্ছি তোমার সাথে আর দেখাব তোমাকে শেষ বিদায় দিচ্ছি তারা তোমাকে হত্যা করবে তিনি মূলত সেই উদ্দেশ্যে চলে যাচ্ছেন এই জন্য তাকে সেখানে যেতেই হবে যেহেতু তার মৃত্যু কোথায় লেখা আছে ওই আত্মস তার মৃত্যু লেখা আছে যেটাকে আব্দুল্লাহ সবার সেই মৃত্যুর কথা বলতেছেন তোমাকে সেই বিদায় নিচ্ছেই তোমার সাথে দেখা হবে না তা তোমাকে হত্যা করবে তারপরেও তিনি যাচ্ছিলেন মুসলিম রাখ আবদুল্লাহ যখন তাকে হত্যা করা তার আগে তিনি একটা অভিষেক করে গিয়েছিলেন সেই ছিল একটা চিঠি আর কিছু ঋণ ছিল ঋণের বিষয়টি ওই চিঠিটুকু পৌঁছানো হয় যে চিঠির মধ্যে এই কথাটুকু ছিল যে আপনি আর আসবেন না এখানে কেউ নেই যা তাকে সহযোগিতা করবে এবং আমাদের অবস্থা পরিমাণ খুবই খারাপ তিনি এতটুকু গিয়ে যাতে এরক নামক স্থানে যখন গেলেন তাতে একটা বর্তমান সাইল উল কাবির বলা হয়ে থাকে যে এখন চিঠি হাতে আসার পর তিনি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেন তিনি কি যাবেন নাকি আবার প্রত্যাবর্তিত করে আসবেন হচ্ছে আইডিয়া দিয়ে এই বিষয় নিয়ে যথেষ্ট তার মধ্যে কিন্তু তিনি বেরিয়ে আসতেন তখন তিনি চিন্তা করলেন যেহেতু তারা পরিস্থিতি এখন আমার করণীয় হচ্ছে আমি যেহেতু বেরিয়ে এসেছি আমি যাই যদি কোনো করণের সমস্যা হয় তাহলে আমি তো বিষয়ে ঘোষণা করলে তো তাদের আমার সমস্যার সমাধান হয়ে কারণ আমার সমস্যা হচ্ছে এখানেই যখন আমরা আসলেন তখনই ফরাজদ্দের সাথে দেখা হলো আরবের সবচেয়ে বড় কবি ফরাজদাকের সাথে দেখা হয়েছে ফরাজ বললেন যে কুফার সম্পর্ক সম্বান দাও কুফা থেকে যে কার উদ্দেশ্যে আসতেছে বলছে কুফার অবস্থা খুবই খারাপ বলছে জিয়া কুফাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে এর থেকে একজন বাইরে যুক্ত হইতে পারছে না যুক্তা গুফার রাস্তায় গোয়েন্দা বাহিনী দিয়া হয়েছে খবর নিচ্ছে কোন পথে হোসেন এমনি আজিজ্লা তাড়ানো প্রবেশ করে সেই পথ মানে পথের সন্ধান নিচ্ছে তখন হোসেন আদি আমার সম্পর্কে কি বলো তখন করবে কিন্তু হাত তাতে তোমার বিরুদ্ধে যাবে কারণ এদের তাদের সবার জানা আছে এরা ইতিপূর্বে আই তাদের আজকে যারা আয়ো দায়িত্বতের কথা বলছে তারাই সত্যিকার করেছে এই কুফা বাসী আলি হত্যা করেছে হত্যা করে নাই সুতরাং বোঝা গিয়েছে যে এরা হত্যা করবে কিন্তু এরপরেও হুসেন রিয়াল তিনি তার সিদ্ধান্তে অনট ছিলেন তাকে অবশ্যই যেতে হবে এখানে যেতে হবে যেখানে তার নির্ধারিত স্থান রয়েছে সে নির্ধারিত স্থানে যেতে হবে আল্লাহ সুবাহ আপনার জানেন আর তার মৃত্যু কোথায় হল এটা জানেন কেবল কে আল্লাহুল আলমিন তার আইনের মধ্যে রয়েছে সেখানেই তাকে পৌঁছাবেন এই জন্য আলী হোসেন হোসেন রাজি তালী এই কথা যখন যাচ্ছেন এই খবর শুনে আহ্বাস তখন ওবাদিল্লা কাছে একটা চিঠি পাঠালেন এই চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা যদি অর্থ করে দিবেন কে বলতেছে যে তোমার এই সময়টুকু আমার ইতিহাসের মধ্যে সবচেয়ে পরীক্ষার সময় তোমার জন্য তোমার এখন তোমার যে তোমার যে মানে এলাকা আছে শহর আছে তোমার অধীনে যে রাষ্ট্র আছে এটা এখন সবচেয়ে বেশি পরীক্ষার স্থান কঠিন স্থান গভর্নদের মধ্যে তুমি সবচেয়ে বেশি ভয়ঙ্কর ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছ ওয়াই হ্যাট এই পরীক্ষায় তুমি হয়তো আজাদ হবে তোমাকে আজাদ করে দেয়া হবে আর তার অব্দুল আধ্যায় অথবা গোলামি জিন্দির আবদ্ধ হবে কেননা দিলে আবিদ যেভাবে গোলামি তে মানুষ আবদ্ধ হয় ঠিক একইভাবে গোলামী তুমি আবদ্ধ হয়ে যা একটা লিখে দিলেন মহাবিয়া অভিযিল আপনি জিয়াদের কাছে জিয়াদ এটাকে সিজাকে খুব শক্তিশালী ভাবে ধরলেন শক্তিশালী ভাবে ধরলেন জিয়াদ মনে করলেন যে এই চিঠিতে আমাকে বলা হয়েছে যেভাবে লোক এটাকে ঠকাতে হবে কিন্তু এই চিঠির মধ্যে মতন বক্তব্য কিন্তু এটা নয় এই চিঠির বক্তব্য হচ্ছে না পারে তুমি জাহার নামের জিনে আবদ্ধ যদি আমি ওই পরীক্ষায় টিকতে পারি তাহলে আমার অবস্থা শেষ আমার বিরুদ্ধে বড় কঠিন অবস্থা হবে আমি আবার গোলাম হয়ে যাব এই চিঠি চতুর্দিকে লোক লাগিয়ে দিলেন লোক লাগাই দেওয়ার পর আমরা একটু করতেছি খুব দ্রুত গুপ্তচর সব দেখা হয়ে গেল আজিদ থামাই দিলেন হরুজিদ হোসেন আজিকে চিনলেন আর হরুদীজি থামিমি খুবই নরম ব্যক্তি ছিল সে পরবর্তী সময় মানে আবাদিল্লা জিয়াদের বাহিনী থেকে এসে পক্ষে এসে যুদ্ধ করে সাদা গ্রহণ করেছে বলে যে তুমি শুনে যাও এটা তার সুযোগ নেই যদি ছেড়ে দেওয়ার সুযোগ নেই যেহেতু পিসন আবাদুল্লাহ বাহিনী চতুর্দিক থেকে লাগানো আছে তখন হোর বললো যে তুমি তোমার জন্য সুযোগ নেই তুমি এখন ফিরে যাবার তুমি আমার অনুসরণ করো হোসেন বললেন যে আমাকে যেখান থেকে আসে সেখানে যেতে দাও বলে যে না তুমি আমার অনুসরণ করো তোমার আর পিছনে যাওয়ার কোন সুযোগ নেই দেখলেন যে এসে তার সাথে তার সাথে রওনা করলেন দুই পথে রওনা করলেন হোসেন যখন নামাজের সময় হতো জামাতের সময় হতো দুই দুই গোষ্ঠীর জামাতের মামুদিনকে মুসলমান এসে বসল এখানে এসে দেখেছে এর বাহিনী শাহদিন কে জানেন তো আজ সুশাসনের কত কাছের ব্যক্তি ছিলেন এবং ইসলামের কত বড় ধরনের ভূমিকা তার ছিল এই জায়গার নাম হচ্ছে কার্বুলা একটা জায়গার নাম হচ্ছে কার্বুলাহার নাম হচ্ছে আত্ম একটা জায়গার নাম হচ্ছে কি কার্বুলা এই স্থানে এসে হোসাইন তার যখন আক্রান্ত মাধ্যমে দুটি তিনটি প্রস্তাব দিলেন বললেন যে ঠিক আছে এখন তোমরা একটা কাজ করো আমাকে হয়তো আমি যেখান থেকে এসেছি আমাকে আমি তোমাদের সাথে আমার কোন ধরনের সমস্যা নেই আমি মানে বিভিন্ন হয়ে যায় হয়ে যায় তোমাদের কাছ থেকে অনেক বেশ সাহায্যে ভালো লাগলো ভালো লাগার পরে এই প্রস্তাব নিয়ে অকাশ এই প্রস্তাব দিয়ে ওদিন জিয়াদের কাছে লোক পাঠারেন যে এই তিনটা প্রস্তাব দিয়েছে এবং খুব ভালো প্রস্তাব দিয়েছে যে আমাকে সোজা মাহাবির কাছে নিয়ে যাও এটাই ভালো প্রস্তাব দিয়েছেন বলছি আমরা তাকে ইয়াজিদিনের কাছে পৌঁছাই দিই আমাদের জন্য সহজ প্রস্তাব সুন্দর প্রস্তাব ওদিন জিয়াদের কাছে প্রস্তাব দেওয়া পরে কিছুক্ষণ লোক বললো যেটা ভালো প্রস্তাব দিয়েছে সেটা গ্রহণ করলো সেখানে উপস্থিত ছিল মুনাফেক সাম্বার জৌসেনা দব্বি সাম্বার জৌসেনা দব্বি এটা মুনাফেক এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল সে উপস্থিত করবো জিয়াদকে বললো যে এটা কিভাবে হচ্ছে না তাকে দিল বল ঠিকই তো খলিফার সিঁড়ি থেকে তো আমি এটা বুঝতে পেরেছি বললো যে আমার নির্দেশে কি করো তুমি অবতরণ করো আমার নির্দেশে তুমি সারেন্ডার করোসারের কারণেই ঐতিহাসিক উল্লেখ করেছে মানে এখানে আমরা এত বড় মুনাফিক ছিল তারপরে পুরো ঘটনা উল্টে দিল এসে বলল যে ঠিক আছে আমার নির্দেশে আমার কাছে আত্মসমর্পণ করে কি করো আগে আত্মসমর্পণ করো তারপরে তোমার সাথে কথা সাইমীয় তোমার করা আমার কিছুই নেই আর তোমার কাছে সিদ্ধান্ত উপনীত হলেন যে এছাড়া আর কোন উপায় নেই এখন যুদ্ধ উপনীত হবে এখন কিছু উপনীত হবে যুদ্ধ উপনীত হবে যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধ চলল কাদের সাথে সাথে এখানে সবাই হোসাইম্লা আলিয়া তোমাদেরকে চিনে যার সম্পর্কে গায়ে উপর আগা থানবেন দেখাইতে পারে না কখন কিন্তু হাসান যুদ্ধকে খুব শক্তিশালী ভাবে নিয়েছেন সামান্যতম কোন বিক্ষেপ না করে যুদ্ধে যাকে যে অবস্থা আমরা তো তাকে সম্মান করে আমরা তার কাছে যাচ্ছি না কিন্তু সীতা আমাদেরকে হত্যা করছে তাহলে আমরা বাঁচতে পারবো না তখন শামী হাসান তার বাহিনীর একজনকে বললো যে হোসেনাগা থানো তখন সে হোসেনাগা থানো এবং সম্মার গির হোসেন কি সম্পর্ক রয়েছে আর এই ঘটনার সাথে আমাদের কি বিষয় রয়েছে এগুলো আলোচনা থেকে আজকে আর আমরা সুযোগ সময় পেয়ে পাইনি কিন্তু মূল কথা হচ্ছে মূলত এই ঘটনার সাথে মহাবিয়ার কি সম্পর্ক ছিল ইয়াজিদ মহাবিয়া বলতেছে লাখাত عندما <سؤال> سمعت ان سمعت ان الحسين ابن علي رضي الله تعالى عنه قتل نعم بيق شنه হয়ে গেছে যখন আমি শুনতে পেলাম যে হোসেন ইবনে আলী আজন হত্যা হয়েছে তিনি দসী স্বর নিবেদন যখন মাবা খবর ยাজিদ এই খবর আসলো যে হোসেন যে হেদ তুমি যে সমস্ত নাতি নাথক আছে এদেরকে নাতি নাথনি আছে এদের সকলটিকে তুমি গোলাম হিসেবে গ্রহণ করবে এ শুধু মানে স্বাধীর নারা স্বাী এরণ সমমািতে আ কাছে। স্বাধী এরম সমমারিত উদগুন আলাবেনাতে আমমেক। তুমি তোমার চাছাত ন্দের কাছে যাও। মানে গে যদি দুুক তা যদু হিন্ননাকা আল নামা ফালতে তাকে দি দেখিব তু যতরু সকা হত হয়ে। তারাইচ্ছে বেশি সকা হত যতু সকাত হয়েছে করা াতেমা প্রাথ মাদধ োসেসালা দিলেখননালেন ফতা দেখাল তুলে আমি তাদের কাছে প্রবেশ করলাম ফোনা অদের হিন্নসু ফিয়াল থান ফি জোয়া তবফ। যে সুফিয়ানি গোপ্ত একজন মহিলাকে ঘরের মধ্যে আমি দেখি নাই যে সবাই ঘরে কোনো ইয়াজিদ ইনদুল্লাহ সম্পর্ক ছিল একেবারেই ক্ষেত্রে কারণ কুফা থেকে মাসকে পৌঁছতে এক মাসের সময় ছিল সময় বললাম দলিদ কি বুঝছেন তো কুফা থেকে তো কিভাবে কুফা থেকে ওই খবর পৌঁছাবে এত এমন বিষয় না যে হুট করে খবর পৌঁছে দিবে ইয়াজিউদ্দিন মহাবিয়া ছিল এই ঘটনার সাথে কঠিন অবস্থা ফলে ইয়াজিউদ্দিন মহাবিয়া যখন এই খবরটুকু তার কাছে পৌঁছানো হয় তখন তিনি একটা মন্তব্য করলেন যে মন্তব্যের মধ্যে বললেন যে যদি হসার হত্যা করার অঙ্গহানি হলেও আমি এতটুকু করতাম তারপরে আমি তাকে হত্যা করতাম না আমি তাকে হত্যা করতাম এদের সে বড়দিন আশ্বাস করেছে এই ঘটনার সাথে সরাসরি মতো ওবাদিল্লি আপনি জিয়াদের সম্পর্ক ছিল এবং ওবাদিল্লি জিয়াদের এবং ষড়যন্ত্রকারীদের কারণে একটা ঘটনা ইসলামে ঘটেছে ইস্তেহারী বিষয় হুসাইন আজিয়া যে কাজের জন্য গিয়েছিলেন সে কাজে তার ইস্তিহাদ ছিল আমরা আসলে বিষয়টি আরো বিস্তারিত আলোচনা করতে পারি সুযোগ হতো কিন্তু আলোচনা সুযোগ নেই এখন মূল কথা যেটা সেটা হচ্ছে এখান থেকে আমাদের মৌলিক যে শিক্ষা সেটা হচ্ছে মুসলমানদের অক্ষীর মধ্যে ফাটল সৃষ্টি করার মূলত ইসলাম নেই থেকে বেশি প্রাধান্য দিতে হবে মূলত এখানে অনেকগুলো বিষয়ে সমস্যা হয়ে গেছে মোজার যত কিছু বিষয় ইস্তেহাত করেছেন যে ইস্তেহাদ যথাযথ ছিল না আবার জিয়া যে সমস্ত বিষয় অবস্থান নিয়েছেন তার অবস্থানগুলো যথাযথ ছিল না ফলে এ ধরনের একটা রক্তক্ষয় যুদ্ধ হয়েছে যে রক্তক্ষয় যুদ্ধে আল্লাহ পরিবারেরই বাইশ জন সদস্য টি গেছে শাহাদা বরণ করবে আর হোসেনা শহীদ হয়েছেন মাজলুম হয়েছেন শহীদ হয়েছেন মাজুম হয়েছেন আলাহুল্লাহামের কাছে আমরা দোয়া করি যে এই বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করেছি আসলে এগুলো অত্যন্ত আহ বিষয় এবং শেখুল ইসলাম রক্তুলাই মেহাজ নবী বিশ্ব দীর্ঘ আলোচনা করেছেন আলোচনা করেছেন যদি তার আলোচনা করতে পারেনি তারপরে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা পড়ে যেগুলো আমি নাম উল্লেখ করেছি তাহলে আপনার এই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণ লাভ করেন আল্লাহ সুবাহ আমাদের জ্ঞান দান করুন